ঠিক আছে তাহলে আমাদের পাঠানি এরকম উদাহরণে আহ বর্ণ পরিবর্তন হয়ে গেছে ই স্থানে ইয়া তো যেকোনো বর্ণ পরিবর্তন হয় আদেশ হোক আগম হোক লোপ হোক সেটা আমরা আমরা বলি কার্যমিট লোকে সংস্কৃত দুনিয়াতে ঠিক আছে তো আদেশ মানে কেউ বর্ণ অন্য বর্ণের জায়গা এসে যায় আগম মানে এমনি এসে যায় আর লোভ মানে চলা যায় চলে চলে যায় হম তো এ সময় কিছু কিন্তু কাজ আমরা কাজ করি কারণ ঠিক আছে তো এক উদাহরণ আমরা দেখেছিলাম ওখানে ইকোয়ানের সূত্র কিন্তু কাজ করে এখন কেমন আমরা বুঝতে পারি যে ইকোয়ানাচি মানে কি এজন্য প্রথমত আমরা আমাদের বুঝতে হবে যে প্রত্যাহার মানে কি আমার মনে হয় সবাই জানে প্রত্যাহার প্রত্যাহার মানে কি মানে এই যে বর্ণমালা বর্ণমালা আমরা হোক আমরা হয় ইত্যাদি সমান মানে দুনিয়াতে আমাদের পানি নিয়ে বর্ণমালা কিন্তু আলাদা তো আ ই উন ইত্যাদি ওখানে প্রত্যাহার হয় সবাই জানে তো অর্ণ অর্ণ প্রত্যাহার মানে আ ই উ হার মানে স্বরণ ওখানে আমাদের ওয়েবসাইটে পাঠ আছে যা যারা জানি না ওকে তো এখানে এক তিনতে প্রত্যাহার কিন্তু আছে সেটা জানি ওকে তারপরে মানে সূত্রে কি কি আছে আমরা দেখছি প্রথম তো আর তারপরে কি আছে বিভক্তি প্রত্যেক পদের কিন্তু বিভক্তি আছে একে পরে ব্যাখ্যান কিং লিখিত এখন স্থানে এক স্থানে তো এখানে আমরা দেখছি যে এক ষষ্ঠী বিভক্ত বিভক্তি সপ্তমী বিভক্ত যেখানে যেখানে দুনিয়াতে ষষ্ঠী হয় ষষ্ঠী বিভক্তি মানে সম্বন্ধীয় সাধারণত সম্বন্ধীয় সম্বন্ধিয়া ষষ্ঠী বিভক্তি পিত্র পি পুখানে ষষ্টি বিভক্তি মেয়ে মানে সম্বন্ধ ইয় প্রথম বিভক্ত স্বতন্ত্রক সাধারণত কতপদ প্রথম বিভক্ততে কি প্রথমভক্ত আশা আগম নামি দৃষ্টবন্ত প্রতির সপ্তাহে এখানে আধোভা লেখা আছে ষষ্ঠি বিভক্তি মানে স্থানে সম্বন্ধী ও ষষ্ঠি নয় এখানে ষষ্ঠি বিভক্তি মানে স্থানে তাই এ ষষ্ঠি বিভক্ত ষষ্ঠি বিভক্ত মানে এখানে এদিপি এখানে ইয়কার আদেশ হয় এক প্রত্যাহারে আছে আর ইয়কার প্রত্যাহারে মানে ইকারের জায়গায় আচ প্রত্যাহার চেত হ্যাঁ তাই আহি আকার প্রত্যাহারে সপ্তমী হম তাহলে এটা সর্ব এই সমস্ত কিছু আমরা আবাদ আমরা দেখব এখন ষষ্ঠী আমরা দেখেছিলাম যে ষষ্ঠী বিভক্তি মানে স্থানে জানাচ্ছি এটি জায়গায় ইকা ষষ্ঠী বিভক্তি বিভক্ত আর এর অর্থটা হচ্ছে স্থানে তারপরে প্রথমা হুম হম আদো দশত দৃষ্টি হ্যাঁ প্রথমা বিভক্তি আদেশ হা আগমা তাই এখানে একটি জায়গায় বক্তে জানি মানে আমরা জানি যে ইয়ান হলন্ত শব্দ যেমন সরিত শরিত তকারান্ত শব্দ শরিত সরিত সরিতা হম তো তকার যেখানে হল শব্দ সাধারণত হলে হল শব্দ হলে হলন্ত শব্দ তদে রূপ না শব্দ মেলে চলতে হবে যে এখানে প্রথম বিভক্তি হয় ই হুম তাহলে প্রথম বিভক্তি প্রথম পদ ষষ্ঠিবিভক্ত ষষ্ঠিভক্ত পদম আচেটি সপ্তমী ওকে তো আদেশ এখানে এখন ষষ্ঠিভক্ত দেখ আগম ওয় ও লুং লং লিং শু অডুদ সূত্র দেখো লুং লংং লিং শু অডু সূত্রে মধ্যে অপাথাত অপঠত অপঠত তাহলে এখানে আরম্ভে আচিতা একারং রেংু অ সূত্রে সূত্রে হয় এখানে যে কোন বর্ণের স্থানে নয় এমনি আসছে সেজন্য আগমাহা আমরা বলি তাহলে পরে গিয়ে আমরা দেখবো সুপ্তিঙ্গ পদম ঠিক আছে এখানে আহ সুপ্তিঙ্গম পদম নামাকরণ আমার ইয় যার পদের শেষে সুপ অথবা তেং প্রত্যয় হয় এ সেই রকম শব্দ সমূহের নামা কিন্তু পদ পদ পদ সংম পদম এখানে সুপ প্রথম তেং প্রথম উম সুপ্তেঙ্গটি প্রথম সমস্ত পদম আস্তি সুপ তেং পদ সমস্ত কিছু প্রথম তাহলে এখানে সুপ্তি গন্দম প্রদম এক উদাহরণম যেখানে নামকরণম নামকরণ হয় প্রথমি ব্যক্তি এখানে আদেশ নয় এখানে আগম নয় এখানে নামকরণ হয় উদাহরণ আমরা দেখেছিলাম রামা সু এখানে রামাহা নিষ্পন্ন হয় রামা সু সু সুপ্রত্যায় সুতি প্রত্যয় রমযুক্ত সু রে রে এটি বিকরণ পথে তাহলে শব্দ সমূহের শেষে তি আহ তেং পতেয়া আমরা বলি তো তেং পতেয় শেষে বলে সুপেঙ্গ পদম সূত্র দ্বারা পদসঞ্জা হয় নামকরণ নাম এর নাম হচ্ছে যেমন পলাশ পায় নাম হচ্ছে পলাশ এখানে নাম হচ্ছে পদ প্রথম ব্যক্তি দ্বারা হ্যাঁ তারপরে সপ্তমী ব্যক্তি আমরা দেখেছিলাম হ্যাঁ এখানে সপ্তমী ব্যক্তি তাহলে ষষ্ঠী ইত্যুতে ষষ্ঠী কি স্থানে প্রথম মানে প্রথম ব্যক্তিমানে আদেশ আদেশ আগমা নামক সপ্তমীভক্ত মানে পূর্ব কার্য সেই রকম সপ্তমীভক্ত অধিকার্থে নয় কিন্তু সাধারণত সাধারণত আমরা কি বলে যে বালক गृहे আসি বাহে আসে গ্রহে সত্য বিভক্ত সেই জন্যে আমরা বুঝি যে এটা कारक মানে কারকের দোতক হিভক্তি এটা অধিকারণক কারক গৃহে আস্তে বালক গৃহে আস্তে গ্রহে সপ্তিভক্তি সপ্তবিভক্ত আসি কারণত हमरा বুঝতে পারি কিন্তু এখানে অর্থে এখানে অর্থ হচ্ছে অর্থটা হচ্ছে পূর্ব এখানে লেখা আছে সপ্তমী ভক্তি পূর্ব কার্যম সূত্রে সপ্তমী ভক্তি বলতে সহ নির্দিষ্ট কার্যৎ পরম স্থিতা ইত্যাদা নির্দিষ্ট ঠিক আছে তাহলে পর্যন্ত আমরা পেয়েছিলাম গত সপ্তাহে তাহলে এখন সবাইকে আমি আমি করছি হম হ্যাঁ তাহলে এখানে ধৃতিবন তুমি বলো যে সপ্তমী ব্যক্তি মানে কি দীপায়নি বন বুঝেছ হ্যাঁ এখানে দীপায়নি বন তুমি তুমি বলো যে সপ্তমী ব্যক্তি কি কাজ করছে তুমি বলো এখানে যদি আপি এখানে কার সপ্তমী ব্যক্তি কি রকম কাজ হচ্ছে একবার বলো হ্যাঁ যুক্ত আপি সূত্রটা বলছে যে ইকের স্থানে জন হবে অথ পরে থাকলে তো ইকো ইকো হয় তো ষষ্ঠী বিভক্তি ফাই ইকা হল এই স্থানে এরকম অর্থ বোঝাতে আরিয়ান যেহেতু प्रथमा विभक्ति का है तो का यह आदेश उच्चे प्रथमा विभक्ति का এটা সপ্তম অন্ত ফাই এটা সপ্তম অন্ত তাই এ পূজে করতে হবে হ্যাঁ तो पूरा काज এখানে মানে কি यदि आपी এটাকে এখানে জয়ের যেটা জন হবে মানে হ্যাঁ ঠিক আছে তাহলে আহ এখানে খুবই ভালো এখানে দেবাশিস পাই তুমি বলো দেবাশিষ ভাই এখানে কাজটা কি কথাটা বলা হয়েছে এটাই মেন কাজ হ্যাঁ এটাই কাজ হ্যাঁ তো আমরা এখানে পূর্ব কারিয়াম আমরা বলি তাহলে আপনার যদি এবং অপির মধ্যে অকার প্রথম মানে দ্বিতীয় বর্ণের প্রথম দ্বিতীয় শব্দের প্রথম বর্ণ যে অকার সেটা অচ মধ্যে পড়ছে হ্যাঁ ঠিক আছে ভালো ভাবে বলেছ হ্যাঁ ঠিক আছে তাহলে সবার মনে স্পষ্ট ভাবনা এসে গেল মনে হয় যে এখানে কাজটা হচ্ছে ই জায়গায় অকার এটা পরে পূর্ব হচ্ছে ই জায়গায় ইয় এটা কাজ আর পরে হচ্ছে অপি শব্দ শব্দটির আর পূর্ব কার্যম যার পূর্ব তার সপ্তমী তো এখানে আছি আছি সপ্তমী আছি হারে অ সে জন্য সপ্তমি বন বুঝেছ দীপায় বন ফলাশ ভাই আছো হ্যাঁ হ্যাঁ তাহলে সপ্তমি মানে কি তুমি বলো একবার এখানে কেমন ধরে সব হচ্ছে এখন এসে গেছি গৌরী বন এসে গেছি আমি দেখছি স্বাগত আর আর কেউ এসে গেছে এখন এখন হ্যাঁ বলো দেবশী ভাই পলাশ ভাই গরিবন আর কেউ এসে গেছি নাম এটা.. ঠিক আছে যাই হোক নাম বললে বললে তো ভালো হবে আর এক আমি এই যে এও বলতে চাই যে সাতজন ফোন দ্বারা এসে গেছে আর গৌরী বোন কিন্তু ইন্টারনেট দ্বারা এসে গেছে মানে আমাদের দুটো বিকল্প হয় গরিবন ইন্টারনেট দ্বারা এসে গেছে মানে সেই জন্য আমি তার নাম আমি দেখছি নিজের ফোনে আমি গৌরী নাম দেখছি আর সাত জনের শুধু ফোন নাম্বার আমি দেখছি য়ে রূপাবন রূপাবন তুমি বলতে পারো সপ্তমী ব্যক্তি মানে কি এখানে বুঝেছ বলতে পারো যে আছো তো ঠিক আছে এখানে দৃটি বন বুঝেছে দেবাশিষ ভাই বুঝেছে আর সবাই বুঝিনি আমি হয় কি কি কি করতে হবে গড়ি বন আছো তো গড়ি গরিবন চলে গেল ওকে তাহলে পলাশ ভাই যুক্ত করে এত বুঝেছো যদি ওকে একবার আমি আমি মিউট করেছি তাহলে এখানে কি হয় যেপি এত বুঝেছি আপি এখানে ই জায়গায় ইয়া হয়ে গেছে তো একে ইয়াছি সূত্র সূত্র দ্বারা হয়েছে ইকি সূত্র দ্বারা এই কাজটা কাজটা কি এই জায়গায় হচ্ছে করে হচ্ছে রকম কাজ বিধান করে যে এক প্রত্যাহারে স্থিত বর্ণ এই যে ই কার শব্দটির ইকার এক প্রত্যাহারে আছে এত প্রত্যাহার জানো তো প্রকাশ ভাই মানে অন্য রকমের বর্ণ বর্ণমালা আমরা বলতে পারি সাধারণত দুনিয়াতে যেতে বর্ণমালা হয় বর্ণমালা এর এর জায়গায় পানি কাছে অন্য হ্যাঁ শুনেছো এখানে প্রত্যাহার হয় একহার এ কে বার নো আছে হ্যাঁ তো এখানে এখানে বুঝেছ মানে প্রত্যাহারে হম আর হারে আছে বুঝিছো তাহলে শব্দ ষষ্ঠীর ভালেন কথম আছে ভালেন প্রক বিভক্ত ঠিক আছে সাধারণত সাধারণত আমি ম্যুট করছি সাধারণত যে যেখানে যেখানে আহ ষষ্ঠী বিভক্তি হয় তখন ওখানে এরকম রূপ পরিবর্তন হয় মানে সাড়ে এক একাহা ষষ্ঠী হম আর ইয়ান প্রথমা আছি সপ্তমী কিরকম কাজ কাজের বিধান বিভক্তি দ্বারা হচ্ছে সেটা বুঝতে হবে এখানে তাহলে ষষ্ঠি মানে স্থানে স্থানে মানে আহ এত মানে যত বুঝছো এতই বলো তুমি বলো কি কি বুঝছো কি বুঝছো না সেটা সেটা বলো ইয় প্রথমায় বক্ত বলে এখানে আদেশ হচ্ছে তো আদেশ মানে এর স্থানে এসে যাবে তো সেজন্য ইয় এসে যাবে ই স্থানে আর আপি শব্দে প্রথম বর্ণ হচ্ছে অ এটা অচ প্রত্যাহার রয়েছে পড়ছে আর অ্যাঁ সপ্তমী শব্দ মানে যেমন ভবৎ শব্দ ভবৎ শব্দ সপ্তমী বক্তব্য ই কার ই কার এসে যায় এক বাচ্চন সপ্তমী সাধারণত তো এখানে আছি আস্তে আছ প্রাধিপাতিক মূল রূপ সপ্তমী হচ্ছে আছি এখানে মানে মানে পূর্ব কাজ যেটা ই জায়গায় এটা পূর্ব হচ্ছে যদি আপনি অকার যেটা অপি শব্দটির আকার এটা পরে আছে আর পূর্ব হচ্ছে কাজ কাজ নামাকি মানে কি এটা ই জায়গায় ইয়া বুঝেছ হ্যাঁ তুমি বলো একবার কি আদেশ মানে আদেশ হচ্ছে ইয়ান প্রত্যাহারে ইয় আদেশ হচ্ছে আর এটা হচ্ছে পূর্ব কারিয়া হচ্ছে কোথায় সপ্তমী দেখছো সপ্তমী বিভক্তি কোথায় দেখছো প্রথমে প্রথম আমি হচ্ছে হ্যাঁ তো এখানে মানে কাজটা কি আর কি পরে আছে বলো একবার ইকা মানে ইকানে ইয়ান আদেশ হবে এটাই হচ্ছে পরে অর্থনীতি উদাহরণে কাজটা কি পরে পূর্ব কাজটা হচ্ছে ওই ইকারটা ইয়া হচ্ছে পূর্ব কাজ হবে স্যার আর পরে কি আছে হচ্ছে আচ্ছা আচ্ছা কোনটা কোনটা বর্ণ কি কি উদাহরণে কি বর্ণ হচ্ছে পরের বর্ণ হচ্ছে কোনটা বর্ণ তাহলে আমরা এগিয়ে যাবো মনে স্পষ্টটা এসে গেছে দীপায়নি বুঝেছি প্রীতিবন আছো দেবাশিস ভাই আছো ওকে দেওয়া এগিয়ে আমরা এগিয়ে গাছি তুমি এখানে পঞ্চমে তুমি পুরো পঞ্চায়ে পর্য প্য সুত্রে পঞ্চম স নিষ্ পূর্ব কার্য তোমার হুম বল কি লেখা আছে সূত্রে যেটি যে বর্ণটি পঞ্চম তার নির্দিষ্ট হবে তার পূর্বে অবস্থিত যেটি এটি হচ্ছে পঞ্চম হ্যাঁ ঠিক আছে খুবই ভালো তাহলে এখানে আছে বলো বলো উদাহরণ এখানে যেটা আছে সেটা বলতে পারো এই সূত্রাম নো না সমান পদে রসাভ্যাম নো নহা রসাভ্যাম নো নহা সমান পদে এটি সূত্রম এখানে আহ সবাই আমরা জানি কি যে অনতম অনত মানে দন্তনকার তিনটি বর্ণ পরে পূর্ব হবে আর দন্ত ন পরে হবে এরকম পরিস্থিতিতে দন্ত নয় আশা ছাভা নদী রং পঞ্চম্যন্ত নাহ ষষ্ঠিয়ান্তা প্রথমান্তর এখানে কি হচ্ছে বুঝতে পারো মানে রস এর স্থানে কার্যটা সেখানে যদি ন থাকে নয়ের স্থানে আহ গন্ত নয়ের স্থানে মূর্ধন্য হবে আর সমান পদে এটা যদি সপ্তম মন্ত্র তাহলে কি হবে সমান পদটা পরে থাকবে এখানে হ্যাঁ খুবই খুবই ভালো বলেছ এখানে এখানে কিন্তু ব্যাপার এই যে সমান পদে সাধারণ সমান পদে মানে অধিকরণ নয় হ্যাঁ হ্যাঁ মানে অধিকরণ এরকম হয় আহ সূত্রতে যে সাধারণ অর্থে ও হয় মানে সত্যি বাকি মাঝে মাঝে ভাওয়া যায় যে অধিকারণসপ্তমী আথা বিষয়সপ্তমী বিষয়সপ্তমী শুনেছো বিষা সপ্তমী বিশ বিশ বিষয়সপ্তমী হম মাম আচি আকরণে মামরুচি আস্তে ব্য বিষয়ে এখানে অধিকারণসপ্তমি না কোন অসুবিধা নেই এখানে কিন্তু পূর্বকারী নয় মানে সুন্দর অনুযায়ী দেখতে হয় আমাদের সুন্দর অনুযায়ী যেতে হয় যে কোনো বিভক্তি রকম অর্থটা বোঝাচ্ছে এখানে সমান মানে এ প্রথম শব্দটি আছে বর্ণ দেখছো বর্ণ লেখা আছে বর্ণ তো এখানে মূলে ছিল দন্তনকার আর রেফ এর আগে আছে হম তা রেফ আছে দন্তনকার আছে প্রভাব দ্বারা জায়গায় পদে আছে আর দন্তনকার পদে আছে তখন কিন্তু হবে না কাজ যেমন অর্ধ অর্ধ অর্ধ নামিমি अर्थ বলম অর্ধ নাম এখানে অর্ধ না মা এখানে না খুব বেশি ধনী হচ্ছে কোথায় কোথা থেকে আসছি ওকে এখন দৃতি বোন আছো হ্যাঁ তাহলেছো আমি যেটা বলেছি হ্যাঁ আলাদা আলাদা পদে থাকলে হবে না হুম হম হুম হম সেখানে এটা সমস্ত কিছু দেখে আমরা বুঝছি পারি যে এখানে সমান পদে পূর্ব কার্য নয় তো রসাভ্যাম নো না পদে এখানে কার পঞ্চমী আর পঞ্চমীর যেটা পঞ্চমী ষষ্ঠী প্রথমা তিনটের কাজ কিরকম হচ্ছে এখানে বলুন এখানে রসাব্যাং এটা যেহেতু তার মানে কোথাও যদি দশ থাকে আহ কাঁচটা কিন্তু তার পরবর্তী পরে হবে যেমন দশ হের পরে যদি ন থাকে ষষ্ঠ পথ তাই এর স্থানে এদিকে হ্যাঁ তাহলে আমাদের সামনে যে শব্দটি আছে বর্ণ এই কেমন করে এখানে রে তারপরে নয় হচ্ছে রসাভ্যাং তাহলে রটা সূত্রতে মানে পঞ্চম পঞ্চমী দ্বারা আইডেন্টিফাই করা হয়েছে রয়ের পরে কাটতে হবে আদর্শ হবে তাই জায়গায় মুধন ঠিক আছে খুবই ভালো বলেছো তাহলে কি বুঝতে পারি জানাচ্ছি দেবশিং ভাই দেবশিং ভাই বলো একবার এখানে এই যে সূত্র আছে দন্তন্য সেটা হচ্ছে ষষ্ঠান্ত এবং মূর্ধন্য যেটা আছে সেটা হচ্ছে প্রথমান্ত পঞ্চম আহ রূপটা হচ্ছে পর মানে তার পরে হ্যাঁ কাজের পরে সেটা স্থির থাকবে ষষ্ঠান্তর কাজ হচ্ছে হবে ঠিক তো এখানে এই যে শব্দটা আছে যেটা রয়েছে সেটা যেখানে কাজ হবে তার পূর্ব তার আগে অবস্থান করছে অর্থাৎ পঞ্চম অন্তর পরের যে বর্ণটা ন হবে. হ্যাঁ তো এখানে কি মানে যেমন পূর্ণ পূর্ণ শব্দটি আছে এখানে কি হচ্ছে পূর্ণ শব্দে रेप कार्ड से पंचम तरह स्थित दंतन्न वर्ण से क्या कि ना ष्ठ पद स्थान अर्थात ही मेन क्यों एने की हम सूत्र अनुसार दंतन् जैगे मूर्धन्य हो प्रथमान अर्थात হচ্ছে এখানে হ্যাঁ হ্যাঁ এখানে আদেশ হবে হ্যাঁ তাহলে স্পষ্ট দেখানোর জন্য আমি কি রাখতে পারি এখানে যে তারপরে দ্বারা এই যে শুরুতে হম এই পূর্ণ অথবা বর্ণ এই জায়গায় এখানে এখানে মূলে শুরুতে দন্ত নদ ছিল আর তারপরে রে এ প্রভাব দ্বারা দন্ত হ্যাঁ স্পষ্ট হয়ে গেছে ঠিক আছে হ্যাঁ তাহলে হ্যাঁ আমরা একে যে এগিয়ে যেতে পারি রূপাপন সূত্রে যেখানে ষষ্ঠী বিতমা বিভক্তি হয় সপ্তমী ব্যক্তি হয় পঞ্চমী বিশিষ্ট যেটা অর্থ বোঝাচ্ছে সেটা আমরা আমরা জানি আর এখন তৃতীয় বিভক্তি তৃতীয় বিভক্তি এখানে কি লেখা আছে তৃতীয় বিভক্তি এক মিনিট মিট করেছি তৃতীয় বিভক্তি সংযোজন সূত্রে বর্ণস अपि বিভক্তি বলুক্ত তুমি আপনি পরমি আর্হতি পু निर्दिष्टेन তৃতীয় संयुक्तः সংবে দত্তম আস্তি এর অর্থটা যে সপ্তমী ব্যক্তি আমরা বুঝেছি দেখেছিলাম যে পূর্ব কার্য আর পঞ্চমী এখানে তৃতীয় এখানে তৃতীয় মানে পূর্ব ও হতে পারে পরে হতে পারে দুটো ঠিক এই যে এই এই যে কারণ সেটা পূর্ব হতে পারে পরেও হতে পারে যেমন এখানে আ পরে ছিল পরে ছিল হ্যাঁ কিন্তু তৃতীয় বিভক্তি যেখানে আছে ওখানে পূর্ব হতে পারে পরেও হতে পারে হুম তাহলে আমাদের উদাহরণ এখানে হচ্ছে স্তোহষ্ট দ্বন্দ্ব সমাসহা ঠিক আছে দ্বন্দ্ব সমাসহা সে জন্যে দুই বচনে ভগত ভগত ভগতহ দুই বচনে ষষ্ঠী বিভক্তি হম সেজন্য সকারতর স্তো দ্বিচনে ষষ্ঠি আষ্টু সে প্রথম স্তো না সকারতর্গ স্থানে তাল্যকার অথবা তাল্যগীবর্ণা আদিষ্ট হয় যদি শু না এখানে যথা মুনি শব্দ তৃতীয় বিভক্তি শিশু শিশু না মুশমা আস্তে এখবচনে তৃতীয় বিভক্ত খালি আমাদের কি বলতে হবে এখানে প্রতিপাদাধিপিকা তৃতীয় তৃতীয় তৃতীয় বিভক্তি কারণে এই যে স্টু নিমিত্ত যেমন বর্ণ পূর্ণ এখানে রেফ নিমিত্ত ছিল আর এখানে আপি এখানে আমি শুধু এক উদাহরণ আমি দিয়েছি এখানে অনিয়থা অনিয়থ চা এখানে অনিয়থ চা চ নিমিত হচ্ছে যে তকার আছে আর নিয়ম বুঝতে হবে পালিনী নিয়ম পানি নিয়ম হচ্ছে যে আহ তবর্গ বর্গ অথবা চবর্গা টর্গ আছে তো আমরা বলি এখানে সংক্ষেপ হয়ে সংক্ষেপটি কি যে আহ যেকোনো বর্গ মানে কথা নির্দেশ করার জন্য টবর্গ হম টু টু টু মানে টবর্গ আর পু মানে পবর্গ ঠিক আছে তো এখানে সূত্রে যেটা সুবর্গ হম তো দ্বন্দ্ব সাম্ব সাম াস তো স্তোহ দ্বন্দ্ব সমাজ স্টুডনী হম আহ ঠিক আছে তাহলে এখানে স্তোহ সেরকম স্টু না একোবাচিনে ষষ্ঠী স্টুনা এক বছনে তৃতীয়া স্টুহু প্রথমা ব্যক্তি এক বছনে স্তহ স্টুনা স্টুহু উকার মানে এই বর্গীয় বর্গ নির্দেশ তাহলে মানে সকারতার সকারতর্গস্থানে স্টু মানে তালবেশ আশ হুনা মানে তালবেশ সংজনের সংযোজনে মানে তো পূর্বে পরে হতে পারে অন্যচ্ছা এখানে পূর্ব পরে হলে বা হয়ে যাবে না এখানে আমি আমি এখানে আমি সেরকম উদাহরণ আমি রাখবো পরে হ্যাঁ তাহলে আমি আমি করছি একবার আমি পড়ি স্তৌষ্টুনা সকারস ষষ্ঠ চ্যুনা তৃতীয় চু প্রথম স্তৌষ্টুনাষ্টু সং चकार তকার চকার আশা বলে তাহলেপণ নেই নাকি দৃতিপন আছো প্রীতি বন আছে নাকি আমি এখানে বন আছে দীপায়নি বন রূপা বন দেবাশীষ পাই প্রশ পায় গরিবন আর কে আছে নাম আমি বলছি এখানে তৃতীয় বিভক্তি পাঠ হচ্ছে বলতে পারো কি হচ্ছে বুঝেছ শুনেছনা সূত্র দ্বারা কি কি কি হচ্ছে চু হচ্ছে তৃতীয় প্রথম সকাল স্তহ সকাল এবং বর্গে আর চুহ বলছে সকাল এবং বর্গে মানে তৃতীয়াংশ দ্বারা হ্যাঁ বলো বলো উদাহরণ এখানে এখানে এখানে অনিয়থ হচ্ছে এবং হয়েছে না সবর্গের জায়গায় সবর্গের চ হয়েছে খুবই ভালো সেটাই হ্যাঁ আর কারণে তৃতীয় নয় এটা সপ্তমীত সেজন্য চলবে দিয়ে দেব মানে এখানে পরে আমি উদাহরণ দিয়ে দেব ঠিক আছে তাহলে আমরা এগিয়ে যাব সেটা স্পষ্ট স্পষ্ট হয়ে গেছে তাহলে এখানে আহ প্রথমা প্রথমা ষষ্ঠী পঞ্চমী সপ্তমী তৃতীয়া হয়ে গেছে ও ব্যবতি মানে এখানে আহ আমি যাচ্ছি ব্যাখ্যানসিয় আকৃতি যে কোনো সূত্র যে কোনো সূত্র আছে আমি আহ বলছি খ্যান আকৃতি এখানে ম্যুট করবেন আসম সংস্যা জালখ্যানে কষ্ট ক্রমো ব্র সে हमरा সূত্রে রসাভা পদে আমরা দেখেছিলাম আর সূত্র এই জালস্থানে মানে ইন্টারনেটে আমাদের যে সূত্র রয়েছে আমি কি রকম কিরকম ব্যখ্যান আমি করেছি হ্যাঁ তাহলে প্রথম তো হচ্ছে সূত্র সে অর্থ সূত্রের অর্থ তারপরে সমাসানাম বিগ্রহ বাক্যম তারপরে সূত্রে পদানাম বিভক্ত সূত্রে অনুবৃত্তি তারপরে সূত্রে অধিকার তারপরে অনুবৃত্তি সহিত সূত্রম এই ক্রম এইরকম ক্রম ক্রম আমরা সবাই সবসময় দেখব যেখানে আমি সূত্র অর্থ আমি দিয়েছি প্রথম বাক্যটা হচ্ছে অর্থ হুম সূত্রে অর্থা এক্যয়ে সূত্র কতটা পেসান বিগ্রহওয়ক্যাম বহুষু সূত্র সাম সে তো বিবণ দীয় হুম সূত্রে পদ বিভক্ত সূত্রে প্রত্যেক পদসক্তি কে সূত্রে আনুবৃতি আধিক্যে কিন্তু পদান পূর্বত পূর্বত্রেভ্যপেক্ষ পূরণ আনুবৃতি পঠ মিল পূত্রে অধিকার আপনি सूत्र সূত্রসহিত সূত্র তাই প্রত্যেক প্রত্যেক ব্যাখ্যা যে কোনো সূত্র এ ক্রম রয়েছে এরপরে আমি আমরা দেখবো যে আহ ইকি সূত্রতে কিরকম ক্রম রয়েছে ওকে তাহলে এখন আমরা কি লেখা আছে সেটা বলো দেখে আনার আছে আকৃতি यदा सूत्र सेवरण दीये थे अस्माक्रम वर्त क्रम सदा सब इंटरनेट सैटे एवं उन्न जो सूत्रो प्रत्यक्ष पालने सूत्रो व्याकोशूत्रो अर्थ एक सूत्र अर्थात मान सूत्र अर्थ সে সময়টা হ্যালো হ্যালো हाँ हाँ, हाँ, ते समास ह वाक्यो देवी सेवरण आम दीदी थावरण देव तृत्य नम्बर हिसाब से এরপরের uh, রি আধিকারিত নয় আধিকারিত তুমি এটা এটা এটা তুমি যেটা যে লেখা আছে সেটা তুমি আহ জন্য তুমি পড়ো একবার আর কি লেখা আছে তুমি বলবে বাংলাদেশ থেকে অপেক্ষিত অর্থাৎ যেটা বিশেষ দরকার হতে পারে এমন কোন সূত্রের অর্থ এই সেই নির্দিষ্ট সূত্রকে পূরণ করার জন্য পূর্বতন সূত্র থেকে কোন কিছু পদ নিয়ে আসা যেতে পারে দেখানো যায় সেইখানে এখানে যারা কালে সেটা দেওয়া যেতে পারে তদর্ক্ষণ যেরকম সূত্রা নাম সমান কারক প্রকারক কার্যবতী তার সূত্রানি অষ্টাধ্যায় একসমিক স্থলে সংগৃহীত হবী তারপর তদర్థম একম সাজ্ঞন্য যেতি যে সূত্রগুলি প্রমাণ করার ক্ষেত্রে ব্যবহৃত থাকে সেই সাজ্ঞন্য হলো ওতে পারে পারে মানে সূত্রానికి একটা না এনে এক আমাদের অনেক অনেক হবে যেথা রাম অবদতি aham aham রাম বলছে আমি আপন পক্ষে আমি এটা কোনো দোকানেই পাবো যে আমরা অবদতি তখন আমি হয় অর্থাৎ এইwidehatই হতে হবে ahamobi বলল এখানে আপন যদিও সবই ময়ময় অর্থপূর্ণে আমরা এখানে থাকি তাও তাও তার ফল হলো ভালো ভালো এক এক আমরা নিজে মতে মত্ত হলতে তাতে সংসারে যে কাজ সব অর্থপূর্ণম পাই আনস্য আমাদেরকে পরের পরের সূত্রে যেগুলো দরকার হবে এই ধরনের খুবই ভালো ইম এখন ধ্রুতিবন এগিয়ে বিশিষ্ট সূত্রীত অনুবৃত্তি ভাবুষ অধুমা সূত্রে সূত্র কোন কোন বিশিষ্ট সূত্রের পূর্ণ রীতিতে অনুবৃত্তি হয় অধুম সূত্রে অধিকার যে পদগুলি আছে সেগুলো সব করি একসাথে থাকে সেটি দেওয়া হয় তাহলে অনুবৃত্তি অধিকার সেটা অনুবৃত্তি আর যখন পুরো সূত্রটাই মানে পরবর্তী সূত্রে নেওয়া হয় সূত্রে সবগুলো যদি আ হয় তখন সেটা অধিকার সূত্র এবং সেটা অনেকগুলো সূত্র নেওয়া হয় অনেক অনেক হ্যাঁ মানে অনুভূতি মাঝে মাঝে হতে পারে যে সম্পূর্ণ হবে হতে পারে কিন্তু অধিকার সূত্র হতে হতে পারে আহ তিরিশ মানে কুড়ি তিরিশ এরকম অনেক সূত্র মধ্যে এই অধিকার হতে হবে এরকম অনুবৃত্তি সহিত সূত্র বাক্য রূপে না দিয়ে এরপর সূত্রকে বাক্য রূপে দেওয়া হয় যাহা অনুবৃত্তাহা শান্তি এবং যেসব অধিকার সূত্রগুলো আছে সেগুলি সূত্রের মধ্যে অন্তর্সূত্র করে বাক্য বাক্যের মাধ্যমে লেখা হয় সূত্রটাকে এ স্পষ্ট হয়ে গেছে আমার মনে হয় যে কোনো জিজ্ঞেস উদাহরণ আমাদের উদাহরণি এখানে ইকোয়ন আছি সূত্র এখানে ইকোয়ন আছি এখ স্থানে ইয়ন আদেশ আছি পদে সংহিতায় বিষয়ে এটা প্রথম ধাপ আমরা দেখেছিলাম প্রথম তো হচ্ছে সূত্রসে অর্থ হ্যাঁ এখানে সূত্রে তারপরে এখানে আহ সমাজ নেই সমাজ সমাজ নেই বলে এই ভাগটি নেই এই सूत्र সূত্র ব্যাখ্যানে তারপরে सूत्र বিভক্তি দেওয়াছে তারপরে অনুবৃত্তি সাধারণ অনুবৃত্তি এই সূত্রতে কিন্তু নেই কিন্তু সূত্রে অধিকার তারপরে সূত্রে অধিকার আছে সংকার শুধু এই সূত্রে নয় শুধু এই সূত্রে নয় অনেক সূত্র অনেক সূত্রপর্যন্ত এই সং নিজে স কোন কাজ করি না শুধু সাহায্য করি সাহায্যে এই অধিকার সূত্র সূত্রটি বসাতে হয় অনেক সূত্র মধ্যে যেখানে যেখানে সন্ধি হয় এই কইয়াছি সন্ধি সূত্র তো সন্ধি তাহলে জানাচ্ছি যে যত সন্দ যত সন্ধি সম্বন্ধে সূত্র রয়েছে সবার মধ্যে এই সংহিতায়াম বসাতে হবে সংকটে তো এরকম সংহিতায়াম বিষয়ে সংহিতায়াম বিষয়ে মানে আহ আপি এখানে কিন্তু জায়গাটা আমার মাঝখানে আছে আমি চারাতারে যখন বলি তখন সন্ধি হবে না তো সহিতা ইয়া বিষয়ে যেখানে এরকম কাছে আছে কাছে আর তারপরে অনুবৃতি সাহিত সূত্র যে যে পদগুলো নিতে হবে যে পূর্ব সূত্র গুলো রয়েছে আষ্টাধ্যায় গ্রন্থে সেটা যত নিতে হবে এখানে লেখা আছে সম্পূর্ণ বাক্য এখানে শুধু অধিকার সূত্র অন্য কোনো অনুভূতি নেই তাহলে একাহায়ন আছে সংহিতায়াম হ্যাঁ এটি এটি সামীচন কে উত্যানে ক্রমে সূত্র আসছে সামস বিবর্ণ না পদ বিভক্ত সূত্রে অনবৃতি না অধিকার সহিত সূত্রে আত্ম অনুবৃতি না তস্যে অধিকার এই সমস্ত কিছু আমরা আমি এখন উম বাংলায় বলেছিলাম ওকে তারপরে উম করছি আছে তাহলে প্রীতিবন ভাই তুমি তুমি যেটা আছে यदि अभी ई योग यद्य अकार इक्त्याह अस्त यकार प्रत्याह अस्त सूत्रे इक्ष्टि विभक्त अस्ट अतः तस्थान कार्य होती यथम विभक्तौर अतः सकार आदेश इकार से आयाच सप्त अस्त अतः अति शब्द से पूर्व कार्य होती आदेश अर्थात अः सन्धि अवस्थाई कार यदि शब्दे अंतर्ण ई वर्ण हाँ ह्रस्वी वर्ण एवं अभी परेर अति शब्दे প্রথম অবর্ণ এখানে ই কার হচ্ছে হচ্ছে জ্ঞান প্রত্যাহারের এই সূত্রে ইক অর্থাৎ ই এটা ষষ্ঠী ভক্ত তাই ষষ্ঠী হুক্তিতে আছে তাই ষষ্ঠী যেহেতু স্থানে এই দ্বারা যেটা থাকবে সেটা কাজ হবে ইয়ন প্রত্যাহারের ইয়টা প্রথম বিভক্তি আছে তাই ই এই স্থানে ইয় এর রূপ অর্থাৎ আদেশ ঘটবে কেন তারপরে বলা হচ্ছে অ অ হচ্ছে সপ্তমী ভক্তি অচ অন্তর্গত অ সে সপ্তমী ভক্তি যেহেতু তার পূর্ব কার্য হয় অর্থাৎ সেখানে সপ্তমী ভি থাকবে অ তার পূর্বে যে বর্ণটি সেই ই এই ই কাজ হবে তাই অপি এর আগের ই সেখানে য প্রথমান্ত এই ই স্থানে যকার হওয়ার পর অটাও বিদ্যমান থাকবে তাই তার ফলে ইের স্থানে য কার হয়ে যুক্ত হ্যাঁ খুবই ভালো ধন্যবাদ তাহলে হ্যাঁ এখন সময় নেই কিন্তু আহ হ্যাঁ এখানে কোনো সুবিধা নেই ঠিক আছে তাহলে আমি বলছি তাহলে আমরা এখন আমরা বুঝে গেছি যে সূত্র পানি নিয়ে সূত্রে নিয়ে আস্তি একেও জানাচ্ছি উদাহরণ নিয়ে হ্যাঁ প্রথমা ব্যক্তি মানে কি স্বাস্থ্য ব্যক্তি মানে কি সপ্তমী ব্যক্তি মানে কি তারপরে ক্রম রয়েছে যে আখ্যানে বুঝবার জন্য আমরা ও দেখেছিলাম শেষে শেষে শেষের ভাগ উম দেখো একবার পাননি সূত্র ষড বিধান পাননি সূত্রে ষডবিধান ষড প্রকার শ্লোক আছে সংরমিদেশ সূত্রলক্ষণ হম তাহলে সংজ্ঞা সূত্র পরিভাষাস নিমসূত্রামতি দেশসূত্র আধারসূত্র সংখি চিলাম যেন নাম ক্রিকেটে সুপ্তিথ পদ তারপরে পিভাষাস নিতো এদৃশ সূত্র আগত নিয়ময় স্থানে ত পরিবার মানে আলাদা করে কোন কাজ নেই স্থানান্তরতম বিধিস্র মানে পরে আছে বিধিসে আছে বিধিসুত্রম যেখানে কাজ যা দ্বারা কাজ সেটা আলাদা করে স্পষ্ট হইনা সূত্রে এসে সাহায্য করে তারপরে নিয়ম সূত্র পরে গিয়ে আমরা দেখব এই কিছু নিয়ম শুধু এতই দেখলে তো স্পষ্ট হয় না পুর্বাদ বিদ্যম নি সীমিত আদিসূত্র কেচি শব্দস্বরূপ স্বভাব পড়ব সাবধানীতি সূত্রে যা ঝে না সগ্রে পড়ে দো অধিকারসূত্রি বলতি বহুষু इति সংহরণ আজ পর্যন্ত আমরা দেখেছি সংজ্ঞাস আপেচা বিধিস আর অধিকার সূত্রে আমরা সূত্র সূত্র সূত্র কেমন করে কাজ হয় এ সূত্র আমরা দেখব কিন্তু ষাট ষট রকমের সূত্র হয় অষ্টাধ্যায়ীতে ঠিক আছে তো আমি এখানে যে কোনো বিশেষ আছে আগামী সপ্তাহে পাঠ শুরু হবে ঠিক আছে তাহলে তাহলে খুবই ভালো হয়ে গেছে ধন্যবাদ সবার নমস্কার জানাচ্ছি নমস্কার Uh recording